نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطاني الراجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كاملا ولا تتبعوا خطوات الشيطان হাম্মতো اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على حبيبنا مولانا محمد আল্লাপাকে শুকর জায়ীম দুনিয়ার সমস্ত ফিতা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন হাদিসের মজলিস মোমেন মুি আর গুরুত্বপূর্ণ মজলিশে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 কত কপাল পরা চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত কেউ গান শোনার মধ্যে টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে কেউ বা বেহুদা গল্প গুজাবের মধ্যে কপাল পরার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না কষ্টও লাগে না তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে নাই হে কপাল পরা বদনসিব তোমার চাটকি ছাড়া মড্ডা তো একটু পরেই শুরু করতে পারবা মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাপাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহু কষ্ট কে স্বীকার করে মাহফিল আল্লাপাকাল আমিও আসতে পারতাম না যেই মাওলায় কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেল অন্তর্ভুক্ত না করিয়া এই মোমেন মোতাকিম জাকিরিন শাহিরিনের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিশে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাফাক দান করছেন এর জন্য বেজান না খুশি যারা আমরা খুশি হইলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লা এছাড়াও এই মজলিস এত গুরুত্বপূর্ণ এত দামি খোদ আল্লাফাক রব্বুল আলামিন এই মজলিসকে কেন্দ্র করে ফেস্তাদ বলে গর্ব করেন কী করেন আমার বক্তব্য না ওর খ রসুল সকমস নস্কুল ও নহমদ হদনসালাম ও মালিন ওলা রসুল্লা স্লাহাম আস্তাহিব তোহমতাল আতানি জিব্রা সালাম আখবরানীবাহুল ভাই মাই বাহিরের মাইকগুলি কমায় মাইকালা ভাই বাহিরের সাউন্ডু কমায়া নবী আলহি সালাতাম সাহবাইকরাম রেদানুল্লাহ তাল আজমাইন্দের এরকম এক হালকার নিকট থেকে রওনা করলেন আরবিতে হালকা বলা হয় একত্রিত বসা কে যে বসছেন না এই মাজলিসকে আরবিতে হালকা বলে এরকম এক মাজলিসের নিকট আল্লাহ আল্লাহর হাবিব রওনা করলেন আল্লাহর হাবিব প্রশ্ন করলেন সাহাবার এখানে বসছ কেন কী করতেছ ুল্লা সাহবরা জবাব দিলেন আমরা এখানে বসিয়া বসিয়া মাওলার জিকির করতে আসি এবং ওই মাওলার প্রশংসা করতেছি যেই মাওলায় কারিম শেরেক বেদাত নেফাকির থেকে মুক্তি দিয়ে হেদায়তের ধনে আমাদেরকে ধন্য করে প্রশংসা ধন্য করেছেন সেই মাওলার প্রশংসা করতেছি আল্লাহর হাইওয়ালাইসলাম কসম কারলেন আল্লাহর কসম তোমরা যেই জবাব দিস খানে বসো সাহাবরা কসম কাটলেন আল্লাহর কসম আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে বসে অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই নবী আলহি সাল্লা সালাম বললেন আমার সাহাবরা জানো আমি কেন কসম কাটলাম এই মাত্র আমার কাছে জিব্রাইল আসছে আমাকে খবর দেওয়া গেল আল্লা ফ রব্বুল আলামিন তোমাদের নিয়ে আপনি তাদের মধ্যে গর্ব করতে আছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি মজলিস জানেন কেমন দামি আল্লাপাক রব্বুল আলমিন এই মজলিশকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন জবাব করার পরে সিদ্ধান্ত দেন উস হিদুকুম ইয়ালা কুমিন মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি কেমন দামি এই মাজলিস এত দামি হওয়ার কারণে ঘিরা ফেলিস আল্লাপাক অনবরত সাকিনা বর্ষন করতেছেন শুধু তাই নয় আল্লাহাক রে আমাকে আলোচনা শুরু করছেন আমার বক্তব্য না রসলিম মুসলিম শেফ হাদিস গোটা আইডিয়া ফিরেসরা ঘিরা ফালিস আল্লাহ গন রহমত এবং সাকিনা বোর্ষণ করতেছেন শুধু তাই নয় আপনাকে আমাকে কেন্দ্র করে আল্লাহ আলোচনা শুরু করছেন খুব চালান। আপনার কথা অনুযায়ী মাইক চালান না বাহিরের সাউন্ড কমান বাস এইভাবে রাখেন এইভাবে রাখেন আর হাত দিয়ে না কলবের দরজাটা খুলতে হবে কলবের দরজা বদ্ধ কোনো পাত্রের মধ্যে কোনো কিছু ঢুকানো সম্ভব না আগে কলবের দরজা খুলতে হবে শরীর এখানে থাকবে মনটা বাড়িতে থাকবে ঠিক আছে না ভাই কোথায় থাকবে এখানেই থাকবে কথাগুলি সরিয়ার সম্মত হয় গ্রহণ করতে হবে শরীয়তের উল্টাপাল্টা খেলা ফলে প্রত্যাখ্যান করতে হবে মানা যাবে না শরীয়ের উল্টা হলে আর শরিয়াতের সম্মত হলে অবশ্যই গ্রহণ করতে হবে লা ফি গুনার লিমা হুকিন কাউর কথা মানতে পারেন না গুনার উপরে মমেন কাউর কথা মানতে যদিও ওই গুনার আদেশ বাবা করুক না কেন হতে পারে বাবা শ্রদ্ধা করব সম্মান করব কিন্তু গুনার আদেশ মানবো না আদেশটা আমার মা করুক না কেন শ্রদ্ধা সম্মান করবো না কিন্তু মানতে পারি না এই মজবুত করিনি মান কিন্তু সরিয়াজ সম্মত হলে কথাগুলো গ্রহণ করতে হবে আমি যে আয়াশরিফ তেল করছি আল্লাহা কি বললেন কাফের কাঁদ মোনাফেক জোরে বলেন মোর শেক থাকবে শুধু মোমেন আমার বয়ানে ফায়দা হবে যাদের মধ্যে ইমান আছে যাদের মধ্যে ইমান নাই আমার বয়ানে তাদের কানের মাসেও নড়বে না আমার ঔষধ ওই রুগীরই রোগ সারবে যেই রুগীর মধ্যে রুখ আছে যেই রুগীর মধ্যে রুখ নাই আমি ড্রামে ড্রামে ঔষধ পান করালেও সেই রুগীর কোনো রোগ সারবে না ঠিক আমার বয়ানো ফায়দা হবে ওই ব্যক্তিদেরই যাদের মধ্যে কি আসে ভাই জোরে বলেন যাঁদের মধ্যে ইমান নাই আমার বয়ানে কোনো ফায়দা দেয় যাদের মধ্যে ইমান নাই না। বরং ফি কুলো মারাদা রোগ তো সারবেই না বরং রোগ বাড়তেও পারে ইমান কি ইমান কাকে বলা হয় সংক্ষিপ্ত ইমানের বলব ইমানের বিশ্বাস বলেন হ্যাঁ পঞ্চ ইন্দর মাধ্যমে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসকে ইমান বলা হয় না বরং পঞ্চ ইন্দর বাহিরে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসটাকে ইমান বলা হয় যেমন আমার মাথার উপরে কি আছে ভাই টুপির রং কি বিশ্বাস করছেন दईखा ना देख्या। देख्या। ना दईखाइ विश्वाना दईखा फल इमान कि हमारकेटर मतलब आतर आज कि आई विश्वास कर देखें ना कि घरण पाईन कान शब्द जीब्राए हाथ स्पर्श एर नाम पंचइंद्रिय चक्ष नाक कान जीब्बा त्व এই পঞ্চ ইন্দিয়র মাধ্যমে যেই জিনিস দেখা যায় না শোনা যায় না গ্রাণ নেওয়া যায় না সাত গ্রহণ করা যায় না স্পর্শ করা যায় না এমন জিনিসকে বলা হয় গায়েব আর এমন জিনিসের উপরে বিশ্বাস করার নাম ইমান আল্লা জিনা ইউ মিনুনা বিল গাইব যারা ইমান আনবে গায়েবের উপরে কিসের উপরে যদি দেখার পরে বিশ্বাস করেন সে বিশ্বাস তো একদিন আবু জাহেলেরও হবে ফের আউনের হবে ও কবরে আজাব দেখার পর বিশ্বাস করবে তেয়ামত দেখার পর বিশ্বাস করবে হ্যাঁ বিশ্বাস তো ঠিকই হবে কিন্তু গায়েবের উপরে হয় বিদায় তাদের কাবুল না ইমানটা হতে হবে আল্লাহ মিনু যারা বিশ্বাস করবে কিসের উপরে গায়েবের উপরে ঠিক না ভাই তিন জিনিসের সমন্বয় ইমান হয় কয়েক জিনিস অন্তরে বিশ্বাস করা বিশ্বাস অনুযায়ী স্বীকার করা বিশ্বাস ও শিকার অনুযায়ী কাজ করা ইমাম সালাসা ইমাম মালিক রহমতুল্লাহ আলি সাফিউ রহমতুল্লাহ আলি ইমাম আহমদ হাম্বুর রহমতুল্লা আলাই বলেন তেনটা রোকন একটা নাই সে বেইমান যেমন আমার বাঁচার জন্য হাট রোকন ইদনি রোকন লান্স রোকন ব্লাড রোকন তিনটা ভালো একটা নাই মানুষ দের, দুইটা ভালো দুইটা খারাপ মানুষ দের, তিনটা ভালো একটা খারাপ মানুষ ডের ঠিক তদ্রুপ বিশ্বাস শিকার এবং কাজ হুবাহু মিল না থাকলে তিনজন ইমাম বলেন তারও বেইমান তারও মোমেন না ইমাম আজম আবু হানিপুর রহমতুল্লাহ বলেন না একটা রকম দুইটা শট অন্তরে বিশ্বাস করা রোকন ভিত্তি মুখে শিকার করা কাজে পরিণত করা শর্ত শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না যেমন আমি বললাম কেউ যদি স্টেজে আসেন তাকে টাকা দেয়া হবে তাহলে টাকা পাওয়া এবং না পাওয়া কিসের ভিত্তিটাই আশার ভিত্তিতে এটার নাম হলো শর্ত আশা আছে হুকুম মানে টাকা পাওয়া শর্ত আছে হুকুম আছে শর্ত নাই টাকা নাই সে হিসাবে ইমাম আজম আবু রহমতুল্লাহ বলেন ইমান করা রকন আর কাজে পরিণত করা শর্ত কিন্তু শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না মোটামুটি ইমানের সংজ্ঞা পড়ানো শেষ সংক্ষিপ্ত ভাবে এবার একটু পরীক্ষা নিয়ে নেব যেহেতু আমি আগেই বলছি বয়ান বোঝার জন্য ইমান শট কাজে আমাদের মধ্যে ইমান আসে কি নাই বা ত্রুটি আসে কি নাই এটা পরীক্ষা নিরীক্ষা করা দরকার আসে কি নেই ভাই নামাজ কি ভাই সবাই বলেন বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা নামাজ পড়ি না কিরে ভাই ভেজাল আসে কি নেই আসলে সমস্যা কোথায় সমস্যাটা প্রথম বুঝতে হবে রোজা কি বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা রোজা রাখি না কি ভেজাল আসি কি নেই পর্দা কি ভাই বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা পর্দা করি না কি ভেজাল বলেন আপনারা আমার কথা ভেজাল আস কি কথা ঠিক না কোরআন কার কিতাব গোটা তিরিশ পড়া না কয়াক পড়া সব সুরা না কিছু সুরা সব আয়াত না কিছু আয়াত আমি যদি বলি श्विकतार कारण राजनैतिक कारण अर्थनिक कारण व्यवसार कारण मेर कारणे सेलर कारण सामाजिक कारण राष्ट्र कारण जी कारण हो जमाना समस्त आयात चलेना बर छठी खाना मंगसी কয়টা মানসি ভালো লাগে না ইমান ঠিক আছে না বাবা আলহামদুল গেল এই যে বলছেন না বা হা এর ফতুয়া এই যে আপনার ফতুয়া ফতুয়া ফতুয়া ফতুয়া চিল্লা করেন এই যে বলছেন ইমান নাই এটাটা ফতুয়া বা ইমান আছে এটাটা কি ফতুয়া ঠিক মতো দিয়েন আমি কিন্তু নামাজ পড়ি রোজা রাখি দাড়ি আমার ঠিক টুপি ঠিক লম্বা জামা ঠিক সব ঠিক একটা ঠিক মানতে আছে এ জমানায় চলে না আমার ইমান ঠিক আছে আলহামদুলিল্লাহ ছোট্ট একটা না মানলে অসুবিধা নেই এই নামাজ পোজা করার পরেও কি ইমান ঠিক আছে আলহামদুলিল্লাহ এবার দেখেন তো আল্লাফা কি বলেন ইনিল হুকম ইল্লা আলিল এটা কোন পীরের দাবি না কোন মৌলবিন না কোনো ব্যক্তি কোন দার্শনিকের কথা আল্লাফা কালামে পাঁকের মধ্যে বর্মান ইনিল হুকম গোটা দুনিয়ার মানুষ আসমান আমি মাওলায় সৃষ্টি করছি চন্দ্র আমি মাওলার সূর্য আমার মাওলার তারকাগুলি আমার মাওলার জমিন আমার মাওলার তোকে তোর বাবাকে তোর দাদাকে তোর চোদ্দ গোষ্ঠীর সৃষ্টি করছে আমি মাওলা যে গোটা দুনিয়া আমার আইনও আমার কে দাবি করছে আপনি বলছেন না হুজোর এই জমানায় আল্লাহর আইন চলে না তাহলে কি চলবে সেকুলারিজম ক্যাপালিজম কমিজম ডেমোক্রেসি সোশালিজম এ যমনা ইসলামটি ইসলাম চলে না ইমান ঠিক আছে না কেমন হাদিস আল্লাহ হাবিব অনেক মুসল্লি নামাজ পড়ে ইমান নেই আমি আশ্চর্য হয়ে যেতাম কি বলে টোলে কি নামাজ পড়ে ইমান নেই অনেক মুসুল্লি ভরে মোহামেন বিকালে কাফের। বিকালে কাঁপের বোরে মোমেনি আশ্চর্য হয়ে যাই বাবা অবস্থা দেখছেন ঘটনাটা কি সারা রাত্র মাছ ধরলাম ভরে গিয়া দেখি একটা মাছও নাই বলেন তো কি ঘটনা কি হয়েছে খেজুর গাছ সারা রাত্র দিল এক ফোটার অস নাই ঘটনাকে বলেন তা বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামের অবস্থা তো করুন ইমানের ছাকি দিয়ে যদি শাঁখা হয় অনেক পীরের ইমান থাকে না মহাদেশের ইমান থাকে না মুক্তির ইমান থাকে না মুসলির ইমান থাকে না অনেকের ধারণা এই যুগে কোরআন হাদিত চলে না পরিষ্কার এই কথা বলিয়ান না আমি রোজা রাখি না আমার দুর্বলতা কিন্তু রোজা লাগে না এই কথা বলিয়ান না বেইমান হয়ে যাবেন আমি দাঁড়ি কাটি আমার দুর্বলতা ইসলামে দাড়ি লাগে না এই কথা বলিয়েন না আমি টুপি পড়ি না আমার এই কথা বলি না খবরদার আমার দুর্বলতাকে ইসলাম শরিয়ত বানায়েন না বরং আমার দুর্বলতা আমার মধ্যে সীমাবদ্ধ রাখেন বর্তমান জমানের সবচেয়ে বড় মধ্যে আসি আমি নিজে আগে গুণাটা করিটাকে ঢুকাই হলো গাইবে মুসলিমের পোশাক কাজ ওইটা হারাম হবে আমি পড়ি রেখে এটাকে জায়েজ বানাবার চেষ্টা করি আজকে বর্তমান জমানা ইসলামকে খেলতামাশার বস্তু বানায় ভালো আমি ইসলামের দায়ী বাস আমি মহিলাদের মাঝখানে বসিয়া দাওয়াত দেওয়া শুরু করছি বয়ান শুরু করছি আর আমি মনে করি যে ইসলামের মধ্যে এটা জায়জ আছে মহিলাদেরকে নিয়া বয়ান করা কি কথা ঠিক না না বাবা এরকম মনে করিয়ান না এইটা ভাবিয়ান না বরং এইটা আমার দুর্বলতা এটা আমার কসুর আমার কম কি কিন্তু শরিয়াতকে শরিয়াতের জায়গায় রাখেন আমার ব্যক্তিগত আমলকে ব্যক্তিগত জায়গায় রাখেন ইসলামের মধ্যে পরিপূর্ণ কি বুঝলেন একটা বোতলের মধ্যে যদি এক ফুটা পানি দেওয়ার জায়গা থাকে বোতলটা পূর্ণ না অপূর্ণ মাত্র এক ফোটা বোতল যখন এক ফোটা পানি দেওয়ার জায়গা থাকবে না তখন বোতল এবার বলেন তো আল্লাহ উদুক হলো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো তার মানি কিরে ভাই তোমার নাম কি বলে আমার নাম কেন্টু দ্বিতীয় প্রশ্ন কি তুমি মুসলমান না হিন্দু তোমার নামের মধ্যে ইসলামের পরিচয় পাওয়া কি নাম আবদুল্লাহ কি বুঝলেন দ্বিতীয় প্রশ্ন নেই কিন্তু কেন্টুর মধ্যে নামের মধ্যে ইসলামের পরিচয় পাওয়া যায়নি আমার মাথা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান অনেকের মাথা দেখলে প্রশ্ন করতে হয় তার মানে তোমার মাথার মধ্যে ইসলামের পরিচয় নাই আমার চেহারা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান অনেকের চেহারা দেখলে প্রশ্ন করতে হয় তুমি খ্রিস্টান না হিন্দু না মুসলাম তোমার চেহারা মধ্যে ইসলাম নাই আমার পোশাক দেখলে কি মনে হয় খ্রিস্টান না হিন্দু না মুসলমান অনেকের পোশাক দেখলে প্রশ্ন করতে হয় মেয়েকে দেখলে প্রশ্ন করতে হয় ছেলেকে দেখলে প্রশ্ন করতে হয় তাদের রাজনীতি দেখলে প্রশ্ন করতে হয় তাদের ব্যবসা দেখলে প্রশ্ন করতে হয় তাদের সুরাত দেখলে তার মানি তোমার নামের মধ্যে ইসলাম নাই মাথার মধ্যে নাই চেহারার মধ্যে নাই পোশাকের মধ্যে নাই ঘরের মধ্যে নাই তোমার রাজনীতির মধ্যে নাই তোমার কামায়ের মধ্যে নাই তোমার খরচের মধ্যে নাই অথচ আল্লাভ কি বলছেন ফিস হলুফিসমি আর আমরা কি বলছি বোতলের মধ্যে এক ফোটা পানি দেওয়ার জায়গা থাকলেও বোতল অপূর্ণ পূর্ণ না কাফ আ তোমার নামের মধ্যে ইসলামের পরিচয় থাকা চাই মাথার মধ্যে থাকা চাই চেহারার মধ্যে থাকা চাই পোশাকের মধ্যে থাকা চাই মেয়ের মধ্যে থাকা চাই ছেলের মধ্যে রাজনীতির মধ্যে থাকা চাই ব্যবসার মধ্যে পূর্ণ মুসলমান ইসলাম বুঝেন না সাহাস পাইছেন ইসলাম স্পষ্ট আয়াত আল্লাফাক বলছেন কেন ওরা অন্য জায়গায় নিষেধ করছেন খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না ইন্সলিমন খবরদার মুসলমান না হইয়া কেউ যদি মর নিষেধ করছে ওলা তামু তুন না মরবি না এবার যদি মরেন যদি ঢুকেন আপনার মুমানের সাথে হবে না কবর জান্ন জোরে বলেন এয়ামতের ময়দান আরসির নিচের জায়গা পাওয়া আমলনামার ডাইন হাতে পড়বে না নেকের পাল্লা ওজন হবে না নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের পবিত্র হাত মোবারকে হাউজে কাউসারের পানি नसीব হবে না ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতবাম মকদিয়া সুম্মা নুনযিলুযিন তাকাউ ওয়া জান্নাতেও যাওয়া যাবে না কিন্তু মুসলমান হইয়া মৃত্যুর আসার খেয়া পড়িয়া যাও আমার মাওলা ফাগ দিয়া ফেরেস আমার যুবক মাত্র ১৬ বছর বয়স মাত্র আঠারো বছর বয়স মাথার থেকে ও টুপি নামায় নাই দেখ আমার যুবককে আমি কত সুন্দর কত চেহারাওয়ালা কত আকর্ষণীয় চেহারা আমি তাকে দান করছি দাঁড়িয়ে রাখিয়া ইউনিভার্সিটির মধ্যে গেছে लम्बा दे जामा गईनिटी मध्य गेस कलेजीरा जमा कत टीट कारी करे दोस राजी कभी शास्त्री कबूर रही कपुर আড্ডা মারার জন্য আসো আসো বন্ধু আমার সাথে প্রেম করার জন্য আসো কিন্তু আমার যুবক বস ইনি আমি মাওলাকে ভয় করে তোমার কাছে আমি যাইতে পারবো না আমেরিকায় গিয়া গুণা করতে পারতো হিন এমন কোন টাকা নাই যে টাকা সে খরচ করতে পারতো না কিন্তু আমি মাওলার ভয় হাজার কোটি টাকার মালিক হওয়া একটা গুণা আর কাছেও যায় নাই কোন জন্মাই করছে খবরদার ওই জান্নাত না দেখাইয়া দেখ আমার গরিব এত গরিব প্রতিদিন আনছে প্রতিদিন খাইছে অনেক সময় না খাইয়াও ঘুমায়া রইছে কিন্তু আমি মাওলার ভয়ে এক লোক মা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নয় আমার মহিলা যখনই রাস্তায় বের হবে হঠাৎ খেয়াল করছে আমি রাস্তায় বের হইতে পারবো না দেখে এত অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না কিন্তু এত সাধনা করিয়া কোন জান্নাত খান খবরদার ওই জান্নাত খান না দেখাইয়া রুকর ও যুবক বাবার কত জুয়ানরা বলে হুজুর কলেজে যে ইউনিভার্সিটির মধ্যে টিটকারি করে কি করবো আমরা তখন তাদেরকে বলি বাবা একটু সবুর কর বাবার একটু অপেক্ষা করা জঘন্যার্ল্লা লবকের মোমেন্ট বান্দা বান্দি হটার স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা খুলিয়া গেছে জান্নাতের হরগেল মালা জাহাঘের মালা নিয়া দাঁড়ায় রয়েছে বলবে আল্লাহ তাহ পাগলের মত জান্ন দৌড় মারবে কখন যে শহিলার থেকে রু বাই যাইবে আল্লাপকের মোমেন বান্দাবান কোন কিছু টেরো করতে পারবে আল্লাহ তুমি কবুল করিয়া যখন আল্লাহের মোমেন্ট বান্দা বান্দি কবরের মধ্যে কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবল করিয়া নাও এই আমতের ময়দান আল্লাহ বান্দা বান্দি উঠবে কিসের কি ময়দান কিসের মিজান খবর পুচরাত يوم لا يخذ الله النبي والذين آمنوا ما نُورُهُمْ দিনুম بَيْنَ রুহমিয়াই وَبِأَيْمَانِهِمْ নূর নূরের মধ্যে দৌড়াই বে আর বলার মাওলাই আমার মাওলাই তুমি কবুল করিয়া না দেখার জন্য আমার মাওনা যখন সত্তর হাজার নূরার পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে আল্লাহ তুমি কবল করিয়া যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়াবির প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে দেখতে পারে। আমার মাওলা যখন নূরের পর্দার মধ্যে থেকে বের হয়ে আসবে প্রত্যেকটা জান্নাতির ধাক্কা ধাক্কি ভিরাবিরি ব্যতিত প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখতে পারবে আল্লাহ দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা আল্লা কোনো হুসো থাকবে না সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষা আছে আর যারা আমার মাওলা সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল সাথে আমার মাওলায় কোন সাক্ষাৎ দিবে যখন মৃত্যু সে আস্তার শুইয়া পড়বে আল্লাহ দিয়ে ফেরেস্তারে এই নাফরমান কোন জাহান নাম কামাই করছে খবরদার জাহান নাম খানার না দেখায় রুটাকে কবজ করিস না নাফরমান পর মান হটা আসবে স্বপ্নের মধ্যে দেখতে পারবে যাহান নামের দরদারি খুলিয়া গেছে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে নাওতার জমনি শিকারা খাদমা গ্রিবে নীল রঙের দিকে মতো বড় বড় দুইটা চক্ষু গোটা থাকবে রুটা করুন তাকায় থাকবে বলবে ভাই আজরা আমার বয়স মাত্র ষোলো বছর আমাকে একটু বড় হওয়ার সুযোগ দিয়ে দই হাজরাইল আমি মারা গেলাম আমার মেয়েটি মুদেরকে কে বিবাহর ব্যবস্থা করবে মারা আমার নবজার মুখের মধ্যে নামাজ কাজা করবো না রোজা ছাড়ব না দাঁড়িয়ে কাটব না দুনিয়ার পিছনে আর ঘুরব না এই তবো করব সে করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছ একটু তবা করার সুযোগ দিয়া দাও সালাম আমার মা ও কি কালামের পাখের মধ্যে দুনিয়ান মানুষ আমাকে ভাগাইতে পারে না আমি আমেরিকা রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না আর তোকে সুযোগ দেয়া হবে না এমন বাবারে দুনিয়ার খেলা শেষ হইয়া গেল গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে জায়গা জমির কোনো অভাব নাই ব্যাংকের মধ্যে প্রচুর টাকা মৌজুদ আছে চির দিনের জন্য কবরের দিকে পাঠাবার জন্য তিনটা কাপড় দিয়া প্যাকেট করা হইয়া যাইবে কেমন যে দেখাইবে আমার মাওনা সেরা তো কেউ বলতে পার তখন না ফারমান বদ বাজবে ইমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে বাবা ও আমার বন্ধু আমার ভাই তোর আমাকে কোথায় নিয়ে যাও मारोस्त तोर सत आड्डा मारसी कतईना गल्प करसी मार् तोर जन कम विदेशे थकिया जीवन टा के ध्वस करिया মুখের তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাইস না এম সে তুই কি দেখো না কবরের মধ্যে নিরানব্বইটা স্বাভাবিক ফরমান না চিল্লা চিলি দুনিয়ার কোনো মানুষদের সঙ্গে ভাইতো না ফারমানকে ফালাইয়া দিয়া সময় জঙ্গলের দিকে চলিয়া যাইতো ওই নাফারমানকে কেউ কাপন দাপন করতে পারতো না তুমি কত কবরে আজব দেখছেন আমাদের মসজিদ মুসলিমের বড় ভাই একদিন আব্বা জানাই দুই পাউরাই কান্দার বলে হুজুর আমার জন্য দোয়া করেন হুজুর আমি বিকালবেলা গরুগুলি নিয়ে যখন বাড়ির দিকে রানা করলাম ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা বা গরুগুলি জোরে দৌড় মারছে আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারল হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন থেকে কবরের মধ্যে আগুন আগুন আমাকে দেখাই তোমাকে মাফ নাই করে কর তো সহ্য করতে পারব আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও আমরা সবাইকে মাফ করিয়া দাও কার বয়স তো তিরিশ হইয়া গেল দুনিয়ার চিন্তা করিয়া করিয়া কেউ চল্লিশ অতিক্রম করিয়া ভালাইলাম দুনিয়ার চিন্তা করিয়া করিয়া কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ভালাইলাম কেয়ামতের চিন্তা করার সুযোগ পাইলাম না বাবা আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কেয়ামতের চিন্তা করিয়া দেখো রে বাবা আজকে দুনিয়ার থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে তিরিশ লক্ষ মাইল দূরে গরম করে রাস্তার পিস গলিয়া যায় বালু উত্তপ্ত হইয়া যায় কোনো একটা মানুষকে হাত পাপ টিনের চালেরও ফালাইয়া দেওয়া হয় এক ঘন্টা পরে সে মারা যাবে নয় কোটি তিরিশ রাস্তার পিস গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে এত উষা সূর্যটাকে এক হাত বা সুয়াদ মাথা খুঁজা ফালাইয়া দিয়া সূর্যের গরমে মাথার টাবলে যাবে মগজ মাথার মধ্যে উত্তেতে থাকবেন না কেবল মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে বাবরে দুনিয়াতে কয়দিন বাঁচব ৩০ বছর বছর আর কোন গরমের নিশি শুধু দাঁড়ায়া থাকতে হবে পঞ্চাশ হাজার বছর বলে কেয়ামের মঞ্জার দেখিয়া বোখারি সানির মধ্যে কেতাবু তাপশ্রীর মধ্যে আসছেন বলবে মালা তোমার ইজ্জাতের কসম খাইয়া বলতে আসি আজকে ওই জাহার্নম একটা উম্ম কেউ খাইয়া ফেলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ও কপাল কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পছলা গাও একটু কি করি যায় ব্যথা লাগ্লা আল্লাহর হাবিবের দোয়া কবল করে আল্লাহাক বলবে যাও জিব্রাই নামার হাবিবের গাছ পানিটুকু নিয়ে আস ওই আল্লাহর হাবিব যখন পানি জাহান নামে গাছ এটা মারবে জাহান নাম ক্যাট ক্যাত ক্যাট করে আল্লাহ বলবেন যে জাহান নামকে লক্ষ লক্ষ ফ্রেস তারা পানি। যেই পানি মারার সাথে সাথে জাহান নাম পিছনের দিকে সরিয়া গেল আল্লাহ ডাক দিয়া বলো আমার হাবিব গ এই পানি কোন আচ্চার্য পানি না কোনো কুদরাতি পানি না এই পানি হলসায় চোখের মধ্যে পানি আসে আজকে দুনিয়ার বিপদে পড়লে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে আর আখাতের পাঁচটা মামলা যে পড়িয়া গেল বাবা চোখের পানির কত দাম কেয়ামতের ময়দিন আল্লাহ আক্রবুল আলমিনী এক ব্যক্তিকে জাহান নামের ফয়সালা দিয়া দিবে তখন চোখের একটা পশম বলবে যে চক্ষু তোমার বয়ে জাহান্নয়ে কানবে সেই চক্ষের উপরে তুমি জাহান্নাম আগুন হারাম করিয়া দিবা আমি চোখের পশম সাক্ষী দিতে আসি তোমার বন্ধু তোমার ভয় কানসে তোমার জাহান্ন তখন আল্লাপ রব্বুলার জিব্রা গা জিবরাই গোটা কিয়ামতের ময়দানের মানুষকে জানাই আদাব এলান করিদ অমুকের ছেলে অমুককে আল্লাপাক শুধুমাত্র একটা চোখের পশমের কারণে দিবে জাহান নামের মধ্যে জাহান নামেরা জলতে জলতে কলিজা শুকাইয়া যাবে জিবরা শুকা যাবে মনে মনে ভাববে দুনিয়ার মধ্যে খারাপ লাগলে একটু গোসল করলে আরাম লাগতো মাথা সিদ্ধ হইয়া পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পড়া পিছন থেকে বের করে দিবে শরীরের চামড়ার মধ্যে লাগার সাথে সাথে সমস্ত শরীরের চামড়া খুলিয়া থেকে পড়িয়া যাইবে যত বড় আমার মাওলার জান্নাতের নেমাত আমার মাওলার যত বড় আমার মাওলার জাহান্নত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান নামের তত বড় বলতে পারো হুজুর গুনার কাজ আমি করবো যাহার নামে আমি যাবো আপনি এত ব্যস্ত কেন আপনি কেনই বাবা হাতে ধরতে চান বাবা তুমি বিচার কর তুমি যদি কোন পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পারে কোনো একটা বাচ্চাকে যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা বাচ্চা তোমাকে লাথি দিবে কামড় দিবে গালি দিবে তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলার মজা পাইয়া পানি। হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা সহজে পানির থেকে উন বে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আছি গতকাল লবকার বান্ধবানি সিনেমায় মজা পাইয়া দাঁড়ি কাটায় মজা পাইয়া বিসিআরে মজা পাইয়া দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া সৌদে ঘুষে মজা পাইয়া বেপদায় মজা পাইয়া মজা পাইয়া মদে মজা পাইয়া এক কথায় গুনার কাজে মজা করতে আল্লাহ না করুক এই খেলা করা অবস্থায় নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আসলে ধাক্কা দিয়ে উল্টে বাবা। থেকে বি হয়ে গেছে বেরোজদারি বাবারা তুমি কি দেখো নাই কত বেরোজদারি রোজা রাখার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তুমি কি দেখো নাই করতে করতে দাঁড়ি সারাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ মতখর তুমি কি দেখো নাই কত মতখর মদ পান করতে করতে আজরা মারিয়ার জাহান নামে ভালাইয়াদিস তুমি কাল এই গ্রান্ট তোমাকে কে দিছে রে বাবা নবস এবং শয়ত এই গ্রান্ট কেউ দিতে পারে তবে মোহামের মুসলমান বলতে সবাই মনে চায় কিন্তু কেনই বা আমরা কামল করতে পাই না কেনই গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছন এবং শায়তান লাগিয়া রয়েছে এই নবস এবং থেকে ফেরার জন্য যে কোন একজন হক কানি আল্লাহ হাতে হাত দিত বেড়ে বাবা খবরদার বর্তমান জমানায় কিন্তু পীর মুহিদ ভেজাল সেরে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মজবুত হইয়া যাইতে আছে। গুনার কাম সারতে আসেন চরমনায় দাওয়ার প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোনো দরকার নাই ঠিক তদ্র তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন চলিয়া রয়েছে চোখের পানিও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজী বাবা আমার জন্য দোয়াছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করিয়ামতের মা গলা একসাথে আল্লাহ হুমি আল্লাহ হুমি ও পর্দারা মা বনে দুই হাত তুলিয়া মাওলার দোয়া কান্দা কত মে ওকে শরবত খাওয়াইছে কত মেয়েলো বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুইয়া বাইর হব ছেলে কানবে মামা করে আল্লাহ কত সাদা দাঁড়িয়েলা ভাইদের নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ তোমার হাবিবাসের সাদা দাঁড়িয়ে যখন কান্দুল্লা তখন তুমি লজ্জা পাইয়া যাও আল্লাহ কত বেগুন না বলে আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্ধার হাত পছন্দ হয় তার করে দাও আল্লাহ তুমি মাফ করবাই না তুমি ক্ষমা করবাই না আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি আল্লাহ আমরা কেউ রোজা সারিয়া দিছি আল্লাহ আমরা কেউ দাঁড়ি কাটিয়া ফালাই আল্লাহ আমরা কেউ সেনার মধ্যে পতিত হইয়া গেছি গাজা আমাদের নামটা উঠাইয়া দাও আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের নামটা উঠাই আও যুবক বাবা থেকে কবল করিয়া নাও আল্লাহ মুরব্বী বাবা থেকে কবল করিয়া নাও আল্লাহ মা বোন থেকে কবল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানিনা কার মা জানিনা কার বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই ভাই নাই বন্ধু নাই নাই। আল্লাহ যত মোহমেন মোহামনা যত মুজাহিদরা কবরে শুইয়া রয়েছে সবার কবরে আজাবকে মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের সায় কমের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও মা দাদা সাহা থাম নাও আমাদের লীলমুত্তা মা রব্বির হামহু মা কামা রব্বাই খোহাম্মি ও আজমাই